সংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনার এই আয়োজন আহকামুল কোরআনের আলোচনা आसन कुरान पढ़ी कुरान बुझी कुर आन दिए जीवन गढ़ी आल्ला आला जान कुर आलो के जीवन गड़ार तौफिक दिन कुरआनर आयनए रिफ्लेक्शनर मध्यमें जान चेहरा के देखते पाई और देखे देखे मिस्टेकगुलो के भूलगुल जेन संशोधन करी और आल्लानबीर चरित्र जेहतुन कुरान से जो कुर के অনুসরণ করার মধ্যে দিয়ে আল্লাহ নবীর চরিত্রকেই যেন আমরা অনুসরণ করতে পারি আর আমরা যেন কোরআনকে আমাদের সুপারিশকারী হিসেবে কিয়ামতের ময়দানে পাইনি আল্লাহ যেন এভাবেই আমাদের সবাইকে কবুল করেন আমিনবাল আলমিন আমার ভাই বোনেরা আলোচনা চলছিল সুরাতম্বার থার্টি সেভেন এবং থার্টি এইট থার্টি নাইন তিনখানা আয়াত আমরা আলোচনা শুরু করেছি কিন্তু আলোচনা আমরা শেষ করতে পারিনি আমরা আলোচনাকে কন্টিনিউ করব আলোচনার মূল বিষয়বস্তু হল যে আমরা আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে কৃপনতা করা যাবে না দুটো জিনিসকে আল্লাহ আল্লা সুভান হুয়াত হারাম করেছেন একটা হলো বেশি খরচ করাকে যেমন আল্লাহ হারাম করেছেন অপব্যয়কে যেমন আল্লাহ হারাম করেছেন ঠিক অনুরূপভাবে কৃপনতাটাকেও আল্লাহ সুভান হুয়াত আল হারাম করেছেন আল্লাহ নিজেই বলেছেন ইজা আনফাকু তারা ইশ্রাফ করে না অপব্যয় করে না ওয়ালাম ইয়া কুতুরু আর তারা কৃপণতা করে না বকালতি তারা করে না ওয়াক বাইনা কওয়ামা বরং তারা झामा पथ अवलम्बन कर फर खान क्या जान खरच करते गए जान बखिल ना हो आर खरच करते ग एकदम अपव्यय शुरू ना करी माझी अवस्था के आसते है कारण इसलाम हल मिडल पॉइंट इला मिडल पथ्यूनिटी अब दिडल पथ मध्यमपन्थी जी কাজে মাঝামাঝি করতে হবে আল্লাহর হক অবশ্যই দিতে হবে গরিবের হক অবশ্যই দিতে হবে কৃপণতা করা যাবে না যারা কৃপণতা করে তাদের সম্পদ তাদেরকে পথ করে ফেলে जरा कृपाणता तर सम्पद तेरह स्वर्ण मुद्रा रुद्र जरा सर बंदाए परिणत हो गाजे ध्वस कर दिल आरच कराची चले जाएर बन्धुएं আপনি বকিল হবেন জাহানের কাছাকাছি চলে যাবেন আল্লাহ শত্রু হয়ে যাবেন কাজে এরকম কাজ যেন আমরা কেউ না করিমে ওই সব লোকেরা তোমার দ্বারা ইমান এনেছো তোমাদের সম্পদ এবং সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে ভোলায় না রাখে তোমাদেরকে বেভোলা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা খরচ করো মরণের আগে মরে গেলে আর কোনো লাভ হবে না সম্পদ থেকে যাবে ছেলে মেয়েরা সম্পদ নিয়ে টানা টানি টানা হেসলা শুরু করবে ভাগ বটারা হয়ে যাবে তোমার আর কিছুই থাকবে না তুমি মরার আগে খরচ করো কবলিউ মরণ এসে গেলে মানুষ কি করবে তখন আল্লাহকে বলবে আল্লাহ তুমি যদি আমাকে একটু সামান্য সময় বাড়াই দিতে একটু লিটল বিট মোর টাইম আমার লাইফ তাহলে আমি ভালো হয়ে যেতাম দান করতাম আমি তাহলে করতাম আর আমি ভালো হয়ে যেতাম দিয়ে দিতাম আমি বখিল বকিলাম বখালতি আর করতাম না আমি কৃপন ছিলাম করতাম না আমি আল্লাহ আমি ভালো হয়ে যেতাম মরণের সময় যতই চিল্লাই আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কি বলে দিলেন ওয়ালাই দিলেন্লাহা কাজে আপনার খরচের ডেডলাইন লাইন হল আপনার মরণ। আপনার মরণের আগেই আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আপনি মরণের আগেই আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে আর আপনার সম্পদ নিয়ে আপনি কৃপণতা করতে পারবেন না মালামাল বেশি হয়ে গেল জাকাত যারা ইনকার করে তারা হলো সব থেকে বড় বকিল এই বকিল বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সুবাহ আলা জিহাদ ঘোষণা করেছেন এদের বিরুদ্ধে দিয়েছে। বকর আলীর ইন্টেকালের পরে তারা বলল। জাকাতের হকটা আল্লাহর নবীর ছিল কাজে জাকাত আমরা নবীকে দিয়েছি আমরা আবু বকরের কাছে জাকাত দিব না কারণ এটা আবু বকরের হক না আল্লাহ তো বলেছেন খুশ মিনামিম সদাকা হে নবী আপনি তাদের মাল থেকে সদকা নেবেন নবীরে বলছে আল্লাহ আবু বকরকে তো বলে নাই কিন্তু তারা এটা খেয়াল করল না যে নবীকে যে কথা বলা হয়েছে নবীর প্রতিনিধির একই হক এখন এরকম এক গ্রুপের লোক বের হয়ে গেল তারা মুনকেরিনে জাকাত হিসেবে পরিচিত ইতিহাসে তারা অস্বীকার করলো বলে বসলো উই নগন জাকাতমোর আমরা নামাজও পড়বো রোজাও রাখবো আমরা সব ভালো কাজ করবো একটা কাজ করবো না আপনি ওই সব মানুষদের সঙ্গে কিভাবে যুদ্ধ করবেন যারা আল্লাহকে এক বলে মানে নবীকে নবী মানে আর সালাত নাই করে ওমর যখন আবু বকরের কাছে এসে কথা বললেন হজরত আবু বকরের মিজাজ খারাপ হয়ে গেছে আল্লাহর কসম করে বলি ওমর। সালাত এবং জাকাতের মধ্যে যারা পার্থক্য করে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই জিহাদ করবো যদি তারা আল্লাহ নবীর কাছে উঠে একটা রশি আল্লাহ নবী দিত আমাকে বললো যে তোমাকে উঠ দিয়ে দিলাম খালি রসিটা দেব না এরকম ছোট একটা জিনিস যদি দিতে কেউ আমাকে অস্বীকার করে এই ছোট জিনিস না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে জিহাজ চলিয়ে যাব যুদ্ধ চলবে তাদের সঙ্গে তাদের সঙ্গে লড়াই লড়াই লড়াই হবে জাকাত যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে অমর আমিরুলের এরকম বীরের মতন হুঙ্কার শুনে বলছেন ঠিক আছে আমিরুল মিন যা বলেন তাই সিদ্ধান্ত তো আমিরে আমিরের সিদ্ধান্তে সবকিছু চলবে এইটাই হলো কথা আমির যে মধ্যে একটু কনফিউশন ছিল এখনো সামান্য হয়তো একটু আছে কিন্তু আমির যখন বলেছেন আল্লাহ মেনে নিলাম আমিরুল মোমিন আপনি যা বলেন এরপরে কি হলো এই ব্যাপারে আমরা কথা বলব তবে এখনই না সামান্য একটু বিরতির পরে উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাকিভিশন স্ক্রিন আসসালামাইকুম আহমতুল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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोन्नाथ देखू सोन्ना प्रति मंगलवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सारे देशल डायलग डाय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 আমরা অস্বীকার করেছে আবু বকরি জমানায় আমরা সেই সম্পর্কে কথা বলছিলাম হজরত আবু বকরি আল্লাহ যে কথোপকথন এবং প্রত্যেকের প্রত্যেক কবিলার বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাহাবিরা যুদ্ধের ময়দানে নেমে গেলেন আর জাকাত যারা অস্বীকার করেছিল ওই সমস্ত লোকেরা বুঝতে পারল যে না नबी पृथि जको माले हक माले हक जरा आदाय करा ते छाड़बोना आल्ला हक आदाय भलो कर माले हक आदाय करते जान हक जेमन आदाय करते माल हक आदाय करते छा शुद माले जिहद चलिए बखिल विपक्षे मुसलमान देश समाजे हजार हजार धनी मानूष आज लाख लाख धनी मानुष आमसलमान क्या बड़ी बकिल जो समय रमजान मासे আপনি জাকাতের শাড়ি ওইটা আবার একটা ভিন্ন ডিজাইন এটা একটা বের করেছে মানুষ এরপরে কি শাড়ি কতগুলি একশো দুইশো কিনে টেলিভিশনের ক্যামেরা নিয়ে লোকজন লাইন দিয়ে ধাক্কা করে দুই চারজনকে মরে এরপরে আপনি জাকাত দিবেন কি তামাশা জাকাতকে নিয়ে আমরা শুরু করেছি জাকাত পৌঁছায় আগ্ন ধনীদের থেকে এটাকে গ্রহণ করা হবে ফুরিম এবং ফকির মধ্যে এটা করে দেয়া হবে এটা দায়িত্ব ছিল এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল স্টেটের দায়িত্ব ছিল কিন্তু কোন জাকাতের শাড়ির নামে ফিনফিনে শাড়িগুলো নেওয়ার জন্য মা বোনদেরকে মেরে ফেলবেন না একটু ভালো জিনিস কিনে দেন যেটা তারা এক বছর পড়তে পারে আপনি জাকাতের শাড়ি বলে দিবেন এই যে ফ্যাক্টরিগুলো বের করেছে এক মাসও যাবে না এর মধ্যে এক দুইবার ধুইলে রং উঠে শাস এটাও আপনার আমার বখিল হওয়ার মধ্যে পড়ে আমরা কেন বখিল হব। আল্লাহ রব আল তো আমাদের ব্যাপারে বখিল না আল্লাহ আমাদের ব্যাপারে দানশীল হলেন সখী হলেন আল্লাহ আমাদেরকে দিলেন আর আমরা আল্লাহকে দিব না এটা কেমন কথা আল্লাহ তাহলে আমাদেরকে যদি না দেন তখন আমরা পাবো কোথায় যেন আল্লাহর কাছে যদি বেশি চান আল্লাহকে আপনি দিয়ে দেন গোপনে এবং প্রকাশ্যে তাদের মালকে যারা করে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহআর কাছে তাদের জন্য বড় ধরনের রেওয়ার্ড রয়েছে তাদের জন্য বড় ধরনের আজুরে আজিম আল্লাহ সুভানেকেছেন আমার ভাইরা আমার বোনেরা আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন তাহলে আপনি আল্লাহর আর সে আজিমের আর কোন জায়গায় আর কোনো ছায়া থাকবে না শুধু আর সে আজিমের থাকবে যে হাদিস বলেছেন আল্লাহ चले आस मानुषे घिलु गु टकबक कर फुटते थक पानी पानी चित शुरू जा हो जाए घमे भी मानुष सातार काटते थकिन मुसीबत दिन আল্লাহর আর বড়ই দরকার হবে সাত ধরনের মানুষদেরকে আল্লাহ এক ধরন হলো যেই ব্যক্তির ডান হাত কি দান করে বাম হাত জানে না এত গোপনে যারা দান করে যাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি গোপনে দিয়ে আসবেন না বরং তাদেরকে দিলে তারা মতো গরিবদের মত গিয়ে হাত পাততে পারে না কিন্তু এত সমস্যায় ভোগে কইতেও পারে না সইতেও পারে না কিন্তু তুমি তাদের চেহারা দেখে বুঝবে যে তাদের প্রয়োজন আছে মানুষের কাছে গিয়ে হাত পেতে বেড়ায় না এরকম লোকজনকে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে যদি আপনি দান করেন এখানে আল্লাহ আপনাকে আরো বেশি সবাব দিবেন আর যারা বকিল হয়ে যায় এটা তাদের জন্য কল্যাণ কর যেন তারা মনে না করে এটা তাদের জন্য তারা কৃপনতা করলো বকিল হয়ে গেল ওগুলোকে একদম সাপ বানায় তাদের গলায় পেঁচাই দেয়া হবে আর আর আসমান সব সম্পত্তির মালিকানা মানে আল্লাহ এটা কোনো কোম্পানির নয় এটা কোনো ব্যাংকের নয় এটা কোনো ফ্যামিলির নয় এটা কোনো রাজার নয় এটা কোনো রানীর নয় এটা কোন প্রাইম মিনিস্টার নয় এটা কোনো বিজনেস পিপল নয় এটার মালিক হলেন আল্লাহ ওয়ালিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল আরদ আসমান আরজমিনুল মিরাস হুলু শাবাকার আল্লাহর জন্য আমার দর্শক ভাই ও বোনেরা এজন্য আমরা কোনো সময় আমাদের সম্পদের ব্যাপারে কৃপণতা করব না যতটুকুন এবিলিটি আছে এবিলিটি অনুযায়ী ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা দিতে থাকব আল্লাহকে যদি দেই আল্লাহ আমাকে দিবেন ইনতানসুরক যদি আপনি আল্লাহকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ রব আলিনও তোমাদেরকে সাহায্য করবেন এটা যেন আমরা প্রত্যেকেই মনে রাখি এই কথা যদি মনে না রাখি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শয়তান আমাদের কাছে আসে আর বলে দিস না দিলি তো কমে যাবে কেন শয়তানের কথা শুনলে আপনি শয়তানের দসর হয়ে যাবেন যেই ব্যক্তির সঙ্গী হয়ে যায় শয়তান। যে ব্যক্তির ফ্রেন্ড হয়ে যায় শয়তান সঙ্গী হিসেবে শয়তান কতই না খারাপ আমার ভাইয়েরা আমার বোনেরা যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি अथवा मद जुआ खेल सिट खी घुस दे एरक खराब जैगे जदि सम्पद के व्यय करीब शयान संगी हो जा शयान जा মানে হলো বন্ধু শয়তান যদি আপনার বন্ধু হয় তাহলে কি হবে অবস্থাটা তো বুঝেনি শতান যেখানে যাবে আপনাকে ওখানে নিয়ে যাবে ওই যে কথাই বলে ইসাকান ঘুরা বুহা দিয়া কৌমিন ইলা ইয়হিহিম কিলাবি কাক যদি কোন সম্প্রদায়ের লিডার হয়ে যায় তাহলে এই সম্প্রদায়কে নিয়ে যাবে মরা গরুর এখানে কুকুর যদি কোন সম্প্রদায়ের লিডার হয় তাহলে কুকুর যা পছন্দ করে সেখানে নিয়ে যাবে ইজাকা নালগোরা বোহা দিয়া কৌমেন যদি কোনো কাক্র এটা যদি কোনো কওমের লিডার হয়ে যায় তাহলে কাক যেমন মরা গরুর মডি পছন্দ করে মরা গরুর এটা বন্ধু হয়ে যায় তাহলে আমাদের যা অবস্থা হবে শয়তান যেখানে যাবে জাহান নামে ওখানে আমাদেরকে নিয়ে যাবে যেমন আল্লাহ বলেছেন তুমি এবং তোমার অনুসারে যারা থাকবে সবাইকে আমি এক জায়গায় নিয়ে হাজির করবো সেটা হলো আল্লাহ তাদের কি ক্ষতি হতো কি অসুবিধা তারা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতো তাদের জন্য ভালো হতো এই আসুন আল্লাহর দেওয়ামাল আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে থাকি আমরা কৃপণতা না করি আল্লাহ সুবাহ আলোচনা আমাদের তৌফিক দেন আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল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 3000083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজেবি 22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv pstv মানবতার সমাধান Who was the first prophet was a prophet